আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওবসালমুরসলীন মোহাম্মি ও আসহাবিহি আজমায় সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা ধারাবাহিকভাবে রিয়াদুলসালহন খিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলেই আল্লাহ রাস্তায় দান খয়াত করার ফজিলত এবং শরীয়তে এ বিষয়ে দিক নির্দেশনা এ বিষয়ে ইতিমধ্যে আমরা কিছু কোরআনে আয়াত এবং হাদিসের আলোচনা আমরা শুনে আসছি আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব। সেই হাদিসটি হলেই ওয়ানু রসুর আল্লাহি সদুল কল মা না মিন মালিন। কোন মাল কুমতি হয় না সদকা করলে কোন মাল কুমে যায় না আর যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে কেউ নম্রতা এবং ভদ্রতা ব্যবহার করে বিনয় এবং নম্রতা অবলম্বন করে আল্লাহর সন্তুষ্ট তবে আল্লাহতালা তাকে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন মোস্তিমের রবায়ত সম্মান্ত ও দর্শক মন্ডলী রসুর রসা আসলাম যে কথাটি বলেছেন যে সদকার মাধ্যমে অর্থর কোনো কমি আসে না আর মানুষকে ক্ষমা করলে আল্লাহ আল্লাহতালা ইজ্জতকে বাড়িয়ে দেয় এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট জন্য যদি কেহ কারো জন্য নমনীয় হয় নম্রতা অবলম্বন করে এবং সে नय हो जाए तो आल्ला मर्यादा के आओ ब दें तो राग क्रोध इट हलो शयतान क्च शयतान मानुष के परस्पर बिरोध सृष्टिरा हिंगसा सृष्टिरा विद्वेषा इन शयान काज यह आल्ला को व्यक्ति जदि बसी राग हो जाए तो हमले पढ़ते आउदुबिल्लाम शान रजिम तो राग्ट कम हो जाए ঠিক তেমনই অহংকার করে চলা তাকাব্বুর করে চলা নিজেকে বড় কিছু মনে করা এটাও জাহান্নামীদের কাজ আল্লাহ ইসলাম বলেছেন যে আমি জাহান্নামে তাকিয়ে দেখেছি যে আমি দেখলাম যে সেখানে অহংকারী এবং যারা নাকি নিজেকে বড় মনে করে চলে এদের সংখ্যাই বেশি তো মানুষের জন্য নমনীয় হওয়া নম্রতা হওয়া আখ্লাকওয়ালা হওয়া নিজেকে ছোট মনে করা এটা হলো অত্যন্ত একটা ভালো গুণ যে গুণের কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ছোট করেন না বরং সমাজে তার সম্মানকে আল্লাহ তালা বাড়িয়ে দেন ওয়ানহামনা আবু কবসা অমর বিন সাত রাজু তহু তিনি বলেন রসুলাম বলেছেন যে তিনটি বিষয় এমন আছে যে আমি কসম খেয়ে বলতে পারি যে এই তিনটার ফলাফল এই হবে ওয়া উহাদিসুকুম হাদিসান فاাহফাযহু আর আমি তোমাদেরকে একটি হাদিস শোনাবো হাদিসটি তোমরা স্মরণ রাখবে তিনটি বিষয় আমি কসম খেয়ে বলছি যে এই তিনটি বাস্তব সত্য এটা তোমরা শোনো আর একটি কোন বান্দাহ যখন আল্লা রাস্তায় দান খয়রাত করে তার মাল কম হয় না তো আল্লাহনবী এখানে কসম খেয়ে বললেন বিশ্বাস করো যে সদকার কারণে মাল কোনো দিন কমে না কোনো ব্যক্তি যদি কার উপর জুলুম করে এবং যার উপর জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই তাকে ইজ্জত দিবেন। কোন ব্যক্তি যদি কারো উপর জুলুম করে এবং সে যদি সেই জুলুমটা ধৈর্য সহকারে সেটা যদি সে ধৈর্যের সাথে যদি সেটাকে মেনে নেয় বা সহ্য করে আল্লাহ তালা এর বিনিময় আল্লাহ তালা তার ইজ্জতকে আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দিবেন। ও ফাতাহা ফতাহা আব্দ বাবা মাস আলাত আলাইহি বাবা ফাকরিন আর যে ব্যক্তি মানুষের কাছে সওয়াল করার দরজা খুলে দিবে ভিক্ষা করার দরজা যে ব্যক্তি খুলবে যে ব্যক্তি ভিক্ষার অভ্যাস বানিয়ে নিবে আল্লাহ তার ফিরি এবং আল্লাহ আরো বেশি বাড়ায় দিবে যে ব্যক্তি ভিক্ষার পথ অবলম্বন করবে আল্লাহ তাকে ওই পথেই পরিচালিত করবেন এরপর বলছেন আর আমি তোমাদেরকে একটি হাদিস শোনাচ্ছি তোমরা এটাকে হেফাজত করো তোমরা এটাকে মুঘস্থ করে রাখো এটাকে স্মরণ রাখো হাদিসটা কি বলছেন চার শ্রেণী মানুষের জন্য অর্থাৎ যত মানুষ আছে এর মধ্যে চার ধরনের মানুষ আছে বলছেন আবদুন এ চারের মধ্যে থেকে একজন ব্যক্তি আল্লাপাক যাকে মালও দিয়েছে এলিমও দিয়েছে অর্থ দিয়েছে দিনের এলিমও দিয়েছে সে এই এলেম অনুযায়ী সে তার রবকে সে ভয় করে আল্লাহকে ভয় করে চলে ওয়াসিল এবং এই অর্থ দ্বারা সে আত্মীয়তা বন্ধন ঠিক রাখে ওয়া আলমুল্লাহ হিফি হাফিহে হাক্তান এবং তার অর্থের মধ্যে যে আল্লাহর হক আছে সে এটাও জানে অর্থাৎ সে জাকাত দেয় এবং দান খারাপ করে ফাহাদ व्यक्ति दुनिया सकल मानुष चाहते सब चे उत्तम व्यक्ति सुबहानल्लाल्लाह जा दिन दिए दुनियाओ दिए आल्ला जाके, जाके एलिम दिए अर्थ दिए अर्थ द्वारा मानुषर ऊपर दान खयरतर हक आदाय आत्मयता बंधन ठीक रखे एवं एलिम मुताबिक से आम करवश सब चाहते उत्तम व्यक्ति वाबुदीन रजाकमान আর আর একজন ব্যক্তি আছে যাকে পাক এলিম দিয়েছে কে দিয়েছে এলিম দিয়েছে শরীয় দিয়েছে ওয়ালামু কিন্তু তাকে অর্থ দেয় নেই এলিম আছে অর্থ নেই আয়কুল কিন্তু তার ভিতরে বড় আশা এবং নিয়ত আছে এবং সে এটা বলে অন্তর অন্তরে এটা কল্পনা করে কি করে লাউ আনী মালান से जी माल थको तार खरच करतम ए भाव छत्का करतम एत खाम अर्थात से माल खरच करते नियोज कर खरच करतम फाज रुहमावाब दृष्टिकोण थे दु जन समान आगे व्यक्ति माल ए दूटाई खरच कर द्वितीय व्यक्ति एल आ माल नहीं नियत आदि मालत खरच कर नियत कर नियत करते आल्ला सब लिखे को नियत कराओ कर নিয়ত করার কারণে আল্লাপাক তাকে নেকি লেখেন আর যখন ওই কাজটা করে ফেলে দেয় তখন তাকে এক নেকি লয় দশ সাতশো বা এর চেয়ে বেশি আল্লাহ তাকে নেকি দিয়ে দেন তো আমরা জানলাম আল্লাহ পাক এলিমও দিয়েছে মালও দিয়েছে অথবা এলিম দিয়েছে মাল দেয় নাই নিয়ত ভালো উত্তম ব্যক্তি ও আবদিন ওই ব্যক্তি রাজা কাহুল্লাহ মালান আল্লাহ তালা যাকে মাল দিয়েছেন ওয়ালাম মিয়ার জুক এলমান তাকে এলিম দেয় নেই यहाँ मैनेकबें अर्थ आज शरियतर ज्ञान नहीं उदाहरण था कि फहुआदीतुफी मालिहर एलमिन एलिम ना थार कारण से अर्थ व्यय करार क्षेत्र से नष्ट कर दे अर्था जेहतु एलिम नहीं।, नहीं हालाल पंथाणा कि भाव अर्जन करब क्यों करब एलिम नहीं तो पैसा उपार्जन करते गेव भूल कर खरच करते गए भूल कर बुझे आसल যে এলিম সবচেয়ে বড় ফজিলতের কাজ দিনের জ্ঞান শিখা এটা হলো সবচেয়ে বড় ফজিলতের কাজ এর সাথে আল্লাহ যদি তাকে অর্থও দেয় তাহলে এটা আরো ভালো তো বলছেন যে আল্লাহ পাক মাল দিয়েছে এলিম দেয় নাই ফি নেই ফাহুয়ালিহিমিন এলিম না থাকার কারণে সে তার মালকে খারাপ রাস্তায় সে বের করে সেটাকে নষ্ট করে দেয় লাখ ফিহি রাহু সেই মাল উপার্জনের ক্ষেত্রে মাল খরচ করার ক্ষেত্রে সে আল্লাহকে ভয় করে না ওলা ইয়াসিরাহু এবং সে অর্থ দ্বারা সে আত্মীয়তা আল্লাহ এটা হলো সবচাইতে নিতিষ্ট ব্যক্তিদিন এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ দেয় নেই এলিম দেয় নেই ফহুয় সে বলে লাউ আনালি মাল আল্লাহ আমিল তুফি হি আমি ফুলায়ন বলছেন আমার কাছে যদি মাল থাকতো তাহলে আমিও অরমতো হতাম তো অর মত উদ্দেশ্য হলে এই ভালোর দিকেই ইশারা করছে না খারাপের দিকে যে আমার যদি অর্থ হতো তাহলে আমার টেলিভিশন ওর চাইতে আরও বেশি বড় ওরকম একটা বড় কিনতাম আমার কাছে যদি অর্থ থাকতো তাহলে আমিও আমার বিল্ডিং এর চেয়ে বেশি উঁচা করতাম আমার কাছে যদি অর্থ থাকতো তাহলে আমিও এভাবে ঠাট বাটে ঘুরতাম অর্থাৎ তার দুনিয়াবী আশা रसूल हादीस रास्ते दान खैरत कर फजिल सम्पर्क आलोचना सुनी आसल तो मुहूर्ते छोट्ट एक बिती बरतर पर बी आलोचना नहीं आबादा सामने फिर आसब इनशा त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 पर्के रही है इसलमीतिमे अनुष्ठान जो इसमाम लेंदेन প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়াল ডিসকশন ডিসকশন ডিবেট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 Join us for Stories of the Prophets. 9 days, every time, every time, every time, every time, every time, every time, every Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, shammarita sratao dhashak munduri, amra Allah rastai, dan karar fujilash shampar, amra hadith su niyaar এবং আমরা শুনেছি যে আল্লাহ নবী সালাম বলেছেন যে সদকা এবং দান করে না এ বিষয়ে একটি হাদিস তিনি বললেন যে ওনারা একটি ছাগল জবাই করেছেন এবং সেখান থেকে মানুষদেরকে গোস্ত বিলি করেছেন বিতরণ করেছেন এবং সদকা করে দিয়েছেন মানুষদেরকে খেতে দিয়েছেন ফখর আবী ইউসাল্লাম মা বাকিয়া মিনহা তো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে সাগল থেকে তো গোস্ত দিয়ে দিলাম তো বাকি আছে কতটুকু কতটুকু আছ আর বলছেন ইল্লা কাতিফা বলছেন তার কাঁধের গোস্তটা শুধু বাকি আছে কাঁধের গোস্তটুকু বাকি আছে কল তো আল্লা নবী বললেন যে কাঁধের অংশটুকু বাকি আছে এটা বলো না বরং এটা বলো বাকিয়া কুল্লুহা গায়রু কাটফিহা বলছে বাকি সবগুলোই বাকি আছে শুধু কাঁধের অংশটুকু নেই কি বুঝাতে চাচ্ছেন যে যেটা আমরা দান করেছি ওটা তো শেষ হয়নি তোর ওটা তো রয়ে গেছে আমাদের জন্য সেটা আমরা পাবো আখে রাতে সেটা প্রতিদান পাবো আর যে কাঁধের গোষ্ঠ বাকি আছে এটা তো আমরা খেয়ে ফেলে দিব তো এটা আছে ওগুলি নাই তা নয় বরং সেগুলি আছে এটা নেই একটু ঘুরিয়ে কথাটা বললেন তুমি সম্পদকে ধরে রেখো না সম্পদকে আটকে রেখো না ফায়ুকা আলাইক তোমার উপর সম্পদকে আটকে রাখা হবে তুমি যদি সম্পদকে ধরে রাখো তোমার উপর সম্পদকে ধরে রাখা হবে তার অর্থ হলেই আল্লাহ তালা সম্পদ দিবে না আমি যদি না দান করি আল্লাহ তালা দিবে না আল্লাহ দেওয়া বন্ধু করে দেবে রিজিক তো আসবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আবু হরে রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লা স্লাম কাছ থেকে উনি বলতে শুনেছেন তিনি বলেন যে কৃপণ এবং দানশীল ব্যক্তির উদাহরণ কেমন বলছে ওই দুই ব্যক্তির নেই যেই দুই ব্যক্তি লোহার একটি বর্ম বা ঢাল সে পরিধান করেছে তার সিনা থেকে নে গলা পর্যন্ত দুইজন ব্যক্তি সেনা থেকে নে গলা পর্যন্ত সিনা থেকে নে গলা পর্যন্ত সে যুদ্ধের ঢাল সে পরিধান করেছে فأمل منفق فلا ينفق إلا سبقت أو وفرت على جلده حتى تخفي ونانه وتعفو أثره جبكة دانشل تار ادارون تي كمون؟ بلشن اي جد دھالتي استي استي استي پروشستو حجي تھاكي برو حجي تھاكي امون کی هات پائر نوك پر جن تو دهكي پھیلے داي ايبن شورلر کنو انشو بات تاكينا. তো ঢাল যদি পরিপূর্ণ শরীরে যদি কার হয়ে যায় পুরাটা ঢাল তাহলে শত্রুর আঘাত তাকে আর ক্ষতি করতে পারবে না অর্থাৎ তার জন্য হেফাজতের মাধ্যম হয়ে গেল ও আমল বখিল অথবা যে কৃপণ হবে ফালা ইউরিদু আইনফেকাশাই আন যেহেতু সে তার সম্পদ থেকে কিছু খরচ করবে না দান খরচ করবে না বলছেন তার উদাহরণটা হলেই তার যে কাপড়ের যে বৃত্ত আছে যে জোরাগুলি আছে জায়গায় সেটাকে নিজ অবস্থায় থাকবে ফালা সে চাইবে যে এটা একটু বড় হোক একটু বৃদ্ধি করি কিন্তু বৃদ্ধি হবে না আবু হাজা আল্লাহ তখন তিনি বলেন রসুরুল্লাহাম বলেছেন যে ব্যক্তি খেজুরের একটি অংশ যে ব্যক্তি আল্লাহ দান খরাজ করবে হালাল রিজিক থেকে হালাল রিজিক থেকে লা লাখবাল্লাহ উল্লাহ তৈবান আল্লাহ তালা হালাল ছাড়া হারাম রিজিক আল্লাহ তালা হারাম পয়সা আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ সেই খেজুরটাকে ওনার হাতে নেন হাতে নিয়ে আলী সাহেব হা আল্লাহ তালা ওই খেজুরটাকে যে দানকারীর জন্য ওটাকে বৃদ্ধি করতে থাকেন কামা ইউরাবি ইহুকুম ফুল যেমন তোমরা তোমাদের উটের বাচ্চাকে লালন পালন করে সেটাকে বড় করে দাও হাত্তা তাকুন ও মিস্রাল জাল আল্লাহ তালা ওই খেজুরটাকে বড় করতে করতে একটি পাহাড়ে পরিণত করে দেয় বখারি মুসলি হাদিস ওয়ান তিনি বলেন রসৈলাম বলেছেন যে বাইনামা রাজি বি ফুল মিনাল আর্দ বলছেন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি কোনো মরুভূমি এলাকায় সে পথে হেঁটে যাচ্ছিল ফা সামিয়া সৌতামীন সাহাবাতিন তো হঠাৎ করে সে মেঘ থেকে একটি আওয়াজ পেল ইস্কে হাদি কথা ফুলা আনিন যে মেঘকে বলা হচ্ছে যে তুমি অমুকের বাগানে যেয়ে পানি বর্ষণ করে আসো ফ তানাহাদা সাহাব উপরে যে মেঘটি আছে মেঘটি তখন চলা শুরু করলো ওখান থেকে ফা আফরাকা মা আহুফি এরপরে একটা পাথরওয়ালি জায়গাতে বৃষ্টি বর্ষণ হলো فإذا شرجت من تلك الشرائط قد استوعبت ذلك الماء كله বলছেন ওই যেখানে পানি বর্ষণ হলো ওখান থেকে একটি নালীর মাধ্যমে সকল পানি ওই নালীর الماء তো ওই ব্যক্তি বলছেন আমিও পানির সাথে সাথে চলা رجل قائم في حديقته তো দেখলাম যে এই পানিগুলি একটি বাগানে একজন আল্লাহর বান্দা মাস তোমার নাম কি বলছে আমার অমুক নাম ইসমিল্লাদি সামিয়া ফি সাহাব বলছেন সে ওই নামেই বলল যে নাম সে আসমান থেকে বা মেঘ থেকে যে নামটা শুনেছে এই নামই সে বললো ফকু তখন ওই ব্যক্তি তাকে ইসমি। আপনি আমার নাম জিজ্ঞেস করলেন কেন কি কারণ তিনি বললাম বলছেন আমি আপনার আওয়াজটি শুনলাম মেঘ থেকে সেই মেঘকে বলা হচ্ছে যে তুমি অমুকের বাগানে পানি বর্ষণ করে আসো আর অমুক বলতে আমি আপনার নামটাই সে মেঘ থেকে শুনেছি ফামা তো বলছেন আপনি কি আমল করেন ভাই যে আপনার প্রতি আল্লাহর এত বড় মেহরবানি আপনার এই বাগানে পানি পৌঁছানোর জন্য বৃষ্টি বর্ষণ করা হচ্ছে তিনি বললেন আমা ইদকুলা তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলে তখন শুনে রাখো ফা ইলা জমিন হা এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সেখান থেকে ফা আতা সদা সুলু সিহি আমি এক তৃতীয়াংশ সৎকা করি এক তৃতীয়াংশ সৎকা করি ও আলু আনা ওয়া ইয়া আলি আর এক তৃতীয়াংশ আমি এবং আমার পরিবারকে খাওয়াই ও আরুদ্াহু আর এক তৃতীয়াংশ দ্বারা আমি বাগানের পরিচর্যা করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোনো সময় এটা বলে নাই যে তুমি সব কিছু আল্লাহ রাস্তাতে তাও না কিন্তু নিজেও খেতে হবে দানও করতে হবে নিজের ব্যবসা বাণিজ্যও দেখতে হবে এভাবে যদি আমরা নিজে নিজের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের এই জীবনকে ধন্য করবেন ইনশা আল্লাহ তালা সম্মানিত ও দর্শক মন্ডলী আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আখের সম্বলকে যোগানোর জন্য আল্লাহ রবী ইসলাম বলেছেন যে ইন দুনিয়া হলুয়তুন খদিরতুন উত ওয়াল হায়াতা আল্লা তালা হায়াত এবং জীবন এবং মৃত্যু দিয়েছেন আল্লাহ তালা দেখতে চান যে কে সৎ আমল করে के भलोमलो दुनिया जो भलो अम करते दुनिया के जो जाननाल करते हैं कैमामतर दिन आल्ला तला के जान्न प्रवेश कर दुनिया जदि जीवनटा ये हेसे खेले उड़िए देई जो एना ना बुझी जो आल्ला तला जीवने शर कि हक रेखे हमारे ऊपर हक रेखे से सठीक व्यय करते कमाई कर हक पंथे कि ना আল্লাহ নবী বলেছেন যে কোন একজন হাজি সাহেব আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন ইয়া রব ইয়া রব হে আল্লাহ আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমাকে ক্ষমা করো তো আল্লাহ নবী বললেন যে আল্লাহ তালা বলছেন যে হে হাজি সাহেব হাজির গুনা আমি মাফ করি মুসাফির গুনাও মাফ করি আর আরাফার দিনে সবচেয়ে বেশি মাফ করি তো তুমি মুসাফিরও তুমি হাজি সাহেবও আরাফার মাঠেও আছো কিন্তু মা হারামুন মাশরবুকে হারামুন গুদিয়াবিল হারাম ফান্নাজা বলে তোমার শরীরের মাংস হারাম তোমার পরিহিত কাপড় হারাম তুমি হারাম পন্থায় তুমি জীবনযাপন করেছো ফ আন্নাস্তজা বলে তোমার দোয়া আমি কেমনি কবুল করি তো হারাম রিজিক যদি আমার শরীরে চলে আসে তো ওই হারাম রিজিক খেয়ে এবাজত বন্দি করলে আল্লাপাকে এবাজত বন্দি কবুল করবেন না সম্মানিত ও দর্শক মন্ডলী আসুন আমরা হালাল পন্থায় রুজি উপার্জন করি এবং আল্লাহর রাস্তায় দান খয়রাত করার মাধ্যমে নিজে খেয়ে পরিবারকে খাওয়ায়ে তুমি এভাবে আমরা সুন্দর একটি জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমরা অর্জন করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফি দান করুন এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আশির উদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলি আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি